আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ পৃষ্ঠ বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের নিয়মিত আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমরা শুরু করতে যাচ্ছি যে যেখানে থাকুন না কেন দূরের ও নিকটের ভাই বোন সকলকে আমাদের অনুষ্ঠান দেখার জন্যে বুঝার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দার্সে হাদিস ইমাম ইবন হাজার আসকর রহমাতুল্লাহ আলাই তার কিতাব বুলুবুল মারামে বলেন হাবি মোহাম্মদ রসুল্লাহআস্লাম থেকে আবু হুরাই রা জুল কদার সাহাবি বর্ণনা করেন যে রসুলাম বলেছেন তোমরা দুইটি অভিশপ্ত জায়গা থেকে বা অভিশাপ করা স্থান থেকে তোমরা বিরত থাকো দুইটি স্থানে যেখানে মানুষ অন্যের প্রতি অভিশাপ করে থাকে লানাত করে থাকে আল্লাহর রাহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করে থাকে তার একটি হলো আল্লা দিয়ে তহাল্লা পি নাস ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের চলার রাস্তার মধ্যে পেশাব পায়খানা করে সেটাকে নোংরা করে দেয় গান্দা করে দেয় সেটাকে অপবিত্র বানিয়ে দেয় আরেকটি হলো আউফিজিল লেহিম অথবা যেইখানে মানুষ ছায়া গ্রহণ করে কোন ছায়াদার বৃক্ষের নিচে যেখানে মানুষ রাস্তায় চলতে চলতে যেখানে ছায়া দেওয়ার প্রয়োজন হয় এমন জায়গাতে পেশাব পায়খানা করা থেকে তোমরা দূরে থাকো কারণ মানুষ যখন রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় কেউ যদি এই তার পেশাব বা পায়খানা করে অথবা যেখানে মানুষ ছায়াস্থ গ্রহণ করে কোনো গাছের নিচে বা কোন একটি স্থানে সেটা ছাউনি হতে পারে সেইখানে যদি কেউ ওইখানে পেশাব পায়খানা করে নোংরা করে দেয় অপবিত্র করে দেয় এর ফলে মানুষ কষ্ট পায় মানুষ তখন তা যারা এই কাজ করে তাদের প্রতি লানাত অভিশাপ করে থাকে এই জন্যে এই অভিশপ্ত কাজ থেকে আল্লাহ নবী আলিসাল্লাম আমাদেরকে আদব শিক্ষা দিলেন যে এই ধরনের কাজ রাস্তাঘাটে মানুষের চলার পথে মানুষের ছায়া নেওয়ার জায়গাতে এই কাজ যেন কেউ না করে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই তার নিজস্ব শহি মুসলিমের মধ্যে তিনি বর্ণনা করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের দ্বারা যে রাস্তাঘাটে মানুষের চলার পথে এবং মানুষ যেখানে ছায়া নাই এ সমস্ত জায়গা থেকে আমরা নিজেদের পরিয়োজন নিজেদের হাজাত পেশাব পায়খানা বা কোনো নোংরা জিনিস ফেলা থেকে আমরা বিরত থাকব। সেটা ডাস্টবিনের ময়লা হতে পারে পেশাব পায়খানা ছাড়া অন্য কিছু হতে পারে যার দ্বারা মানুষ কষ্ট পায় যার দ্বারা মানুষের শরীর বা কাপড় অপবিত্র হওয়ার আশঙ্কা থাকে এ সমস্ত জায়গা থেকে বিরত থাকতে হবে না হলে যারা করবে তারা অবিশপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি বদয়া করে মানুষ তাদের প্রতি এ হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এই ধরনের আরও কিছু দুর্বল সনদেবা বরনা সূত্রে আরও কিছু স্থানের কথা আল্লাহর নবী থেকে বর্ণিত হয়েছে হাদিসগুলি দুর্বল হলেও বাস্তবতা কিন্তু তার সত্য সেটা হলো যেখানে মানুষ যাতায়াত করে পানি নেওয়ার জন্যে যেখানে মানুষের গোসলের ঘাটে এই ধরনের কোনো ফলদার বিরুক্ষ যার নিচে যদি কেউ ওই অন্যায় কাজ করে ফেলে তাহলে মানুষ কষ্ট পাবে ফল পারতে গিয়ে অথবা একটা ফল যদি ওই নাপাক বস্তুর উপরে পড়ে যায় তাহলে সেটা খাওয়া থেকে ও মানুষ বিরত থাকবে এই মানুষের সমস্যা হবে এজন্যে মানুষের ছায়া যেখানে গ্রহণ করে যেখান দিয়ে মানুষ ছিলাফিলা করে যে ঘাটে মানুষ গোসল বা প্রয়োজনে যাতায়াত করে ছায়াদার দার নিচে বাদ। যে গাছের ফল দেয় সেখানের ওই নিচে এই নোংরা কাজ করলে এই অন্যায় কাজ করলে অভিশপ্ত হবে অতিরিক্ত মানুষ কষ্ট পাবে ফল খাওয়া থেকে বেরো থাকতে হবে আর বিশেষ করে এর মাধ্যমে মানুষের শরীর বা কাপড় অপবিত্র হওয়ার আশঙ্কা রয়েছে এজন্যেসাপ পাইখানা আদবের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যত্রতত্র যেন এগুলিকে নষ্ট না করে এবং এছাড়া এও তো হবে যে যেখানে সেখানে এটাকে মলত্যাগ করলে এর মাধ্যমে ব্যাকটেরিয়া এর মাধ্যমে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে পড়বে এর মাধ্যমে মানুষের কিরমি হবে ইত্যাদি ইত্যাদি বহু ধরনের সমস্যা রয়েছে এই জন্যে এই ধরনের কাজ করা থেকে বিরূপ থাকতে হবে আমাদের মৌমিন মুসলমানদের এই ধরনের অন্যায় কাজ করা কোনো মুহুর্তেই চলবে না তবে এমন যদি হয় এমন ছায়া যেখানে মানুষ যায় না কখনো। জঙ্গলের মধ্যে বা এমন রাস্তার মধ্যে না ওট কথা এমন জায়গা যেখানে মানুষের যাতাত নেই বা কোনো ভাবে মানুষের প্রয়োজন হয় না এমন যদি ছায়ার নিচে বা এমন কোনো জায়গাতে তার মল ত্যাগ করে তাহলে সেটা বৈধ হতে পারে তারপরও হতে পারে যে এখন হয়তো করে না ভবিষ্যতে হয়তো সেখানে মানুষ কেউ যেতে পারে আসতে পারে সে জন্য না করাটাই হবে উত্তম বন্ধুগণ এরপর যে আমরা আরও সামনে এগিয়ে যেয়ে আপনাদেরকে বলব إمام ابن حزاسقين رحمة الله علي حديث بورنا قريتين الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تغوت رجلان فليتوارى كل واحد منهما عن صاحبه ولا يتحدث فإن الله يمقد على ذلك رواه أحمد وصحه ابن السكن وابن القطان وهو معلول جابر رضي الله تعالى তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন দুইজন মানুষ এরা তাদের হাজত পূরণের জন্যে কোথাও বসবে তখন যেন একজন আপর্জন থেকে করে পর্দা করে একে অপরে যেন কেউ কাউকে দেখতে না পায় আর কি আপসে কথা বলে এত হাত দেখা কথাও না বলে কারণ যদি একে অপরকে দেখতে পায় বা একে অপরের সে কথা বলে তাদের পেশাব পায়খানা করার সময় তখন আল্লাহ রব্বুল্লা আলমিন এর জন্যে রাগান্বিত হন গুসা হন তিনি নারাজ হন হাদিসটি ইমা আহমদের হাম্বাল বর্ণনা করেছেন তবে সহিদটির মধ্যে কিছু ত্রুটি রয়েছে বর্ণনার ক্ষেত্রে এর মধ্যে কিছু ত্রুটি রয়েছে মোট কথা। হাদিসটি এখানে আমাদের কাছে সহি বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে পৌঁছে নাই। তারপরও মনে রাখতে হবে যেটা এটা কেমন করে হতে পারে এক দুইজন মানুষ তাদের গোপন স্থানকে প্রকাশ করে وَالَيَا تَنَفَّسْ فِي الْإِنَاءِ مُتَّفَقٌ عَلَيْهِ وَالَّبْزُ لِي مُسْلِمِ شُبْرِي وَدَرْشُقْ شُرُوتَا ترمت کر ایک تي حدیث ابو قطة الرجل هو تغير بوني توهي چه تيني بولين رسول الله صلى الله عليه وسلم بولي چن لائم السنة حدوكم ذاكره بي أميني هو يبول تيو پشاب کرا شماعي تار دان حسطو داراجنو تار لدستن اسپورسو نا کري ات পরিষ্কার করার জন্য এটা বাম হাত দিয়ে পরিষ্কার করা যায় রয়েছে ডান হাত ব্যবহার করা বৈধ নয়ই বড় কিন্তু যদি এমন হয় কাউরি ডান হাত আছে বাম হাত নাই বা বাম হাত হয়তো ব্যান্ডেজ বা বাম হাতে হয়তো আঘাতপ্রাপ্ত ব্যবহার করা এখন সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা তখন বৈধ হবে প্রয়োজনের ক্ষেত্রে নর্মালি যাদের দুইটি হাত রয়েছে কোনো পেশাব বা পায়খানা পরিষ্কার করার সময় ডান হাত ব্যবহার করবে না দিয়ে স্পর্শ করবে না ঠিক পাইখানা করার পরেও ডান হাত দিয়ে মুছার চেষ্টা করবে না বাম হাত দিয়ে পরিষ্কার বাম হাত দিয়ে বা ঢিলা ব্যবহার করবে ডান হাত ব্যবহার করবে না ওয়ালা এত না ফিল ইনা এবং আরো একটি নিষেধ করলেন সেটি হলো কি যখন পানি পান করবে তখন ওই পানির মধ্যে পানি যখন পান করবে নিঃশ্বাসটা পানি পান করার পরে হামিশা আছে তিন নিঃশ্বাসে কম্পক্ষে পান করতে হবে তো যখন পানি মুখে পান করার পরে দ্বিতীয়বার পান করার আগে যে নিঃশ্বাসটা ছাড়বে এই নিঃশ্বাসটা যেন পানির মধ্যে না দেয় কারণ আপনার মুখ থেকে ভিতর থেকে যে হাওয়াটা বের হয়ে আসে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর গাছপালা যেটা ছাড়ে সেটা আমাদের জন্যে উপকারী এজন্য ক্ষেত্রে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ্লাম কিভাবে জানলেন যে মানুষের যে মুখ্যের ভিতর থেকে যে হাওয়াটা বা নিঃশ্বাসটা বের হয়ে আসে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই তিনি আমাদের মেডিকেল সায়েন্সের একটা সুন্দর সূত্র আমাদেরকে বলে দিলেন কখনোই তোমরা কি করবে না যখন পানি পান করবে তোমাদের নিঃশ্বাস ছাড়া প্রয়োজন হলে ওই খাদ্যের মধ্যে পানীয় বস্তুর মধ্যে যেন আমরা না ছাড়ি এছাড়া ডানহাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার না করার ক্ষেত্রে মনে রাখতে হবে জাল্লার নবী আলিসালাম ডানহাত দিয়ে তুসবি পাঠ করতেন ডানহাত দিয়ে দেওয়া নেওয়া করতেন কাজে ভালো কাজে ডানহাত ব্যবহার করা এবং এর আগেও আমাদের গেছে জাল্লার নবী ভালো কাজগুলিতে ডান দিয়ে ডান পা দিয়ে তিনি আগে করতেন তাহলে এই হাদিস দ্বারা আমরা যে আদব শিখতে পারলাম যে পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে বাম ব্যবহার করা এবং পানি পান করার ক্ষেত্রে ওই পানির মধ্যে নিঃশ্বাস ত্যাগ না করা এটা আমরা এই বোকারি মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম তবে এইখানে যে শব্দটি ইমাম ইবনে হাজার রহমতে এসেছেন সেটা কিন্তু মুসলিম শরীফের বর্ণিত শব্দ বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব আমাদের সঙ্গে পরবর্তীতে আবারও অংশগ্রহণ করবেন সেটা আমাদের আশা ধন্যবাদ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 riding the west in the town M U -M, I'm so blessed to be with them M U -M, I'm so blessed to be with them Watch little wonders at their best Bishoy Shishura proti budband sandha 7 tay apuno samprochar sokal 11 tay banglate she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 وأن سلمان رضي الله تعالى عنه قال لقد نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة لغائت أو بول أو أن نستنجي باليمين أو أن نستنجي بأقل من سلاثة أحجار أو أن نستنجي برضيع أو عظم رواه مسلم سلمان فارسي رضي الله تعالى عنه باروش شر أجن منوش সত্য দিনকে পাওয়ার জন্যে অগ্নি পূজা ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন একাধারে প্রায় জন খ্রিস্টান ধর্মের গুরুজনের খিদমত করে শেষ পর্যন্ত জানতে পারেন মহাসত্য আখির নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন ঘটবে মদিনাতুল মনাওয়ারাতে তাই তিনি আরব দেশে আসার জন্যে এক সুন্দর প্লান করলেন जर के अर्थकड़ी टिका दिए जर संगे चुक्ति करदीना पर्यत पहुँचे दिवे तरह तार संगे ख्याानत कर स्ीन मानूष के पराधीन कर दिल जाहिरतर जुगे एम काजटा ता करत एक स्धीन मानुष के धरे नहीं गए अन्ी कर दिए गोलम दास दासी बनिए दी सलमान फारसिराज्लाह तला सत्यर अनुसंधानकारी सत्य तलाशी सत्यर का सत्य ग्रहण करबें जे सत्य महानबल आलमीन का कारण सत्य हल अल हाक्कमर रब्बेक अल्लाह रबुल आलमीन तरह हबीब के बोलें सत्य तो जा रबे यज बंधुगण सलमान फरिस तला महासत्य के ग्रहण करार जन्े एवद देखे आसार आगे गोलम हो गलें दास ग একজন মালিক বিক্রি করা একজনের কাছে এইভাবে একের পর এক বিক্রি হতে হতে সলমান ফাঁসি রাজিয়াল্লাহ তালা আনহু দশ নম্বর মালিক মদিনা মুনা তার কাছে ট্রান্সফার হয়ে গেলেন মদিনায় এসে মক্কার সাহবায়ে কলাম হিজরত করে মদিনায় আসতেছেন মোহাম্মদ সাল্লু সাল্লামের আগমন ঘটবে এ কথা জানতে পেরে তিনি আশ্বস্ত হলেন এবার আল্লাহর হাবিব আলাইসাল্লাম যখন মদিনা মুনা হিজরাত করলেন তখন সাথে সাথে তিনি দেরি না করে ইসলাম গ্রহণ করলেন আর ওই সলমান ফারসি রাজিয়াল তালাহ আনহু যিনি অত্যন্ত এক জটিল কাদার সাহাবি হিসেবে পরিচিতি লাভ করলেন খন্দকের যুদ্ধে পরীক্ষার যুদ্ধে পরীক্ষা গর্ত খোরার পরামর্শ সালমান ফারসি রাজিয়াল্লাহ তালহুই দান করেছিলেন সালমান ফারসি রাজিয়াল্লাহ তালহু তার ইহুদি মালিক তাকে আজাদ করবে শর্ত দিল একটা বাগানে একশোটা খেজুর গাছ লাগিয়ে যেদিন এর ফল ধরবে সেই সে আজাদ হয়ে যাবে আল্লাহ নবীর কাছে এই কথা যখন তিনি পেশ করলেন আল্লাহনবী আলহিহ্লাাল্লাম বললেন যাও জায়গা এবং খেজুরের গাছ রেডি করো আল্লাহ নবী আলহিস্লাম ওমার ফারুক রাজিয়াল তালহুকে নিয়ে সাথে করে গেলেন একশোটি গাছের নিরানব্বইটি গাছ বিসমিল্লা বলে রাসুসাল্লাহ সাল্লাম তার মোবারাক হাত দিয়ে গাছ লাগিয়ে দিলেন খেজুর গাছ আর একটি মাত্র লাগালেন কে উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহ খেজুরে যখন ফল ধরবে সময় এসে গেল দেখা গেল ওই বছরেই টি গাছে খেজুর এসে গেছে একটি আসে নাই সালমান ফারুসি রাজিয়াল্লাহ তালা আনহো আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন এবং জানতে পারলেন যে উমার ফারুক এটি লাগিয়েছিলেন আল্লাহ রাসুস আল্লাহ সাল্লাম আরও একটি তার পবিত্র ও বরকতপূর্ণ হাত দিয়ে তিনি গাছ লাগিয়ে দিলেন এবং সেই গাছেও ফল আসলো এবং যখন শর্ত পূরণ হয়ে গেল তখন সেই ইহুদি চরমপন্থী সালমান ফারসির প্রতি যে জুলু অত্যাচার করত তাকে আজাদ করে দিল আর সেদিন থেকে তিনি আজাদ মানুষ হয়ে গেলেন বন্ধুগণ সালমান ফারেসি রাজি আল্লাহ তালহ সত্যকে পাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বিশাল এক সময় এবং কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত তিনি সত্যকে পেয়ে গেলেন যিনি সত্য পাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে যাবেন সত্য পাওয়ার জন্য যিনি চেষ্টা তদবির করবেন বাকি সত্য পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব মহান রব্বুল আরামীন তিনি নিজেই গ্রহণ করে নেবেন সালমান ফারিসি রাজি আল্লাহ তাল এই সত্য গ্রহণ করার পরে মদিরাতেই তিনি কি করেছিলেন এন্তকাল করেছিলেন মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন সেখানে তাকে দাফন কার্যতার সমাধা সমাধিতার করা হয়েছিল সালমান ফারিসি থেকে হারসি বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাই আমাদেরকে নিষেধ করে দিয়েছেন কি নিষেধ করেছেন আর নাস্তাকবেলাল কেবলা পেশাব পাইখানা করার সময় যেন আমরা কেবলাকে সামনে না করি পেশাব করার সময় পায়খানা করার সময় কেবুলামুখী হয়ে না বসা এটা আমাদেরকে আল্লাহর নবী নির্দেশ করলেন কেবলাকে সামনে করা থেকে নিষেধাজ্ঞা তিনি দান করলেন समाधान जो बाम हाथ व्यवहार जेटा आलोचित डान हाथ दिए पेशा पायखाना करारे पानी दिए शौच कार्य कर बलांजा और पाथर मलुक दिए মানে পরিষ্কার শৌচ কার্য সম্পন্ন করা হবে তখন কমপক্ষে তিনটার কমে যেন না করা হয় আর কি আরো নিষেধাজ্ঞা করেছেন কি যে আমরা যেন পশুর মল দিয়ে যেন আমরা কি না করি আমরা ইস্তিন জবাব পরিষ্কার যেন আমরা না করি পায়খানার পরে মুসলিম রহমতুল্লাহ আল্লাহ করেছেন এ হানসের দ্বারা আমরা বেশ কয়েকটি আমরা আদব বা আহকাম বা বিধান শিখে নিলাম প্রথমত কেবলাকে সামনে করা যাবে না পেশাব পায়খানা করার সময় দ্বিতীয়ত আমাদের যখন পেশাব পায়খানা পরিষ্কার করার পরে আমরা শৌচ কার্য করব। তখন যেন আমরা দানাত হাত না করি তিন নাম্বারে তিনটি পাথরের কমে পানি যখন পেশাব পায়খানা করার পরে পরিষ্কার করব। তিনের কম যেন না হয় অতিরিক্ত যখন করা প্রয়োজন যদি হয় বেজোর করে করাটাও একটা সুন্নত অর্থাৎ পাঁচ সাত নয় এইভাবে প্রয়োজনে আরও অতিরিক্ত করা যাবে তবে বেজর করাটা উত্তম আরও কী নিষেধ করলেন যে কোন মল পশুর মল অথবা হাড্ডি দিয়ে যেন পায়খানা করার পরে পরিষ্কার না করে কারণ হাড্ডি তো এটা শক্ত জিনিস বা এটা জিনিস যার মাধ্যমে পরিষ্কার না হওয়াটাই স্বাভাবিক এই এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপরে যে হাদিসটা আমাদের এখানে আসবে আমিন হাদিস সাতজনই বর্ণা করেছেন অর্থাৎ পেশাব পাইখানা করার সময় তোমরা কেবুলাকে সামনে করবে না তাস্তা দেবে রুহা এবং পিছনও করবে না আগে হালিস আমরা পেয়েছি সামনে করবে না এখানে দুইটাই পেয়ে গেলাম একসঙ্গে কেবলাকে সামনে বা পিছনে করা যাবে না যাদের কেবলা পশ্চিমে তারা পশ্চিম হয়ে বসবে না যাদের কেবলা পূর্বে তারা পূর্ব মুখে বসবে না যাদের কেবলা দক্ষিণে তারা দক্ষিণ হয়ে বসবে না যাদের কেবলা উত্তরে তারা উত্তরমুখী হয়ে বসবে না পেশাব পায়খানা করার সময় তারা বসবে না বরং আল্লাহ নবী বললেন ওলা কিনার রেকু তোমরা পূর্বে অথবা পশ্চিম করো কারণ এই নির্দেশটা ছিল মদিনাবাসীদের জন্য আর মদিনাবাসীদের কেবলা হলো দক্ষিণের আর দক্ষিণে হলে উত্তরে বা দক্ষিণে বসলে আগে পিছনে বা সামনে হওয়া হয়ে যাবে কেবলা তাই তাদেরকে বললেন যে তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে তোমরা কি করবে পেশাব পায়খানা করবে কাজেই বলছিলাম যে যাদের যে দিক থেকে কেবলা সামনে পড়বে সেই দিক থেকেই সেটা পশ্চিমে হোক পূর্বে হোক আর দক্ষিণে হোক আর উত্তরে হোক যেদিকেই কেবলা পড়বে তারা কেবলামুখী হয়ে वेवलाके पिछने को पेशाबाब पायखाना करबा ये हालिस द्वारा एटे सब्यस्त हो गल तब ये एक कथा मैंने रखते जे को हादसे आल्ला नबी आलिसम केबला के सामने कर प्रमाणित है एकत्रेल बहरे फाँका जो ता सामने वीछने करा जा কিন্তু যদি কোনো বাউন্ডারির মধ্যে হয় চোহারদির মধ্যে হয় যেমন আমাদের দেশের এখন যে বর্তমান উন্নত মানের যে আপনার টয়লেট তাহলে আগে পিছে করা যায় হতে পারে তবে নিঃসন্দেহে উত্তম হলো কোনো অবস্থাতেই বাইরে হোক অথবা ঘরের ভিতরে হোক কোনো অবস্থাতেই কেবলাকে সামনে এবং পিছনে করা যাবে না আবার কেউ বলছে সামনে করা যাবে পিছনে করা যাবে না মোট কথা আমরা বাইরে যদি হয় টোটাললেই সামনে পিছনে করা যাবে না और घर भेतर हम जाएज मत प्रकाश कराटाईम बंधुगण पेशा पायखाना एर कि आदम एर कि आखलत हालीसर आलो के बर्णना करके बारे शेष प्रान पहने अपन के विदाय दी तब अवश्य परवर्ती पर्व संगे थकबेंदाना अलहमदुल्ला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 उट रोड बारेमिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন सम्प्रीति और भलोबासा आदर्श ममिन ए सम्पर्क प्रिय नबी मुहम्मद रसुल्लामर शिक्षा समूह की मुस्लिम जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथ धारावाही साल आलामेर चल्लिस हदीस प्रति सोमवार मंगलवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नटाय बाे पीटी बांगल्